চলো চল সত্যের পথে সংগ্রামী রাজ পথে চলো চল সত্যের পথে সংগ্রামী রাজপথে খুনের আঙা পথ মারিয়ে ওদের শাসন শোষণ মানি না আমাদের চোখে ওরা না, আমাদের চোখে ওরা না, এসব বজ্র মুঠে যায় দাঁড়িয়ে এস বজরও মুঠে যায় দাঁড়িয়ে খুনের আঙা পথ মারিয়ে খুনের আঙা পথ মারিয়ে চল চল সত্যের পথে সংগ্রামী রাজ পথে খুনের আঙা পথ মারিয়ে ওদের শাসন শোষণ মানি না আমাদের চোখে ওর হয় না আমাদের চোখে ওরা হয় এসো বজর মুঠে যাই দাঁড়িয়ে এসো বজর মুঠে যায় দাঁড়িয়ে খুনি রঙা পথ মারিয়ে খুনিরাঙা পড়িয়ে খুনিরাঙা পথ মারিয়ে দেশটা খেলোরা লুটে পুটে আমাদের কপালে দুঃখ জোটে দেশটা খেলোরা লুটে পুটে আমাদের কপালে দুঃখ জোটে অত্যাচারী রই কালো হাত দেব এবার গড়িয়ে খুনের আঙা পথ মারিয়ে খুনের পথে সংগ্রামী পথে ওদের শাসন শোষণ মানি না আমাদের চোখে ওরা হয় আমাদের চোখে না এসব বজর মুঠে যায় দাঁড়িয়ে এসো বজর খুনিরাঙ্গা পারিয়ে খুনিরাঙ্গা পারিয়ে খুনিরাঙা পথ মারিয়ে ঘরে ঘরে মানুষের হাহাকার ছোট চলোতায় দুর্বা ঘরে ঘরে মানুষের হাহাকার ছুটে চলো তায়াজ দুর্বা ভয়ে বাঁধক পিছিয়ে ফেলে ভয় বাঁধ পিছে ফেলে রক্ত নদী যাব পেরিয়ে খুনিরাঙা পথ মারিয়ে খুনিরাঙা পথ মারিয়ে চলো চল সত্যের পথে সংগ্রামী রাজপথে খুনের আঙা পথ মারিয়ে ওদের শাসন শোষণ মানি না আমাদের চোখে ওর হয় না আমাদের চোখে ওরা হয় না এসব বজর মুঠে যায় দাঁড়িয়ে এসব বজর মুঠে যায় দাঁড়িয়ে খুনিরাঙা পথ মারিয়ে খুনের আঙা পথ মারিয়ে খুনিরা পথ মারিয়ে ওরা হয় না ওরা সন্ত্রাসী ওরা শকুনের পাগরত জনতার আজি হুঙ্কার উত্তাপ ওরা হয় ওরা সন্ত্রাসী ওরা শকুনের পাগরত জনতার হুঙ্কারে আজি দে রাজপথে আমরা নেমেছি রাজপথে আমরা নেমেছি জীবনের সব হারিয়ে খুনের আঙা পথ মারিয়ে খুনের আঙা পথ মারিয়ে চলচল সত্যের পথে সংগ্রামী রাজপথে খুনের আঙা পথ মারিয়ে ওদের শাসন শোষণ মানি না আমাদের চোখে ওরা হয় না। আমাদের চোখে ওরা হয় এসব বজর মুঠে যাই দাঁড়িয়ে এসো বছর খুনিরাঙা পথ মারিয়ে খুনিরাঙা পথ মারিয়ে খুনিরাঙা পথ মারিয়ে খুনিরাঙা পথ মারিয়ে khuni ranga pa